Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Innalhamdalillahi na ahmaduhu wa nasta'inuhu wa nasta'ughfiruhu. Wa na'udhu billahi min shurur anfusina wa min sayyiaati a'malina. Man yahdihi allahu falamudilla lahu, wa man yudlil falahadiyya lahu. Wa ashahadu an la ilaha illallahu wahdahu la sharika lahu. Wa ashahadu anna muhammadan abduhu wa rasuluhu. Amma ba'd. Shaman Darshiq দূরে কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন কেয়ামতের আলামতগুলোর উপরে তিনি বলছিলেন আশ্রাহ ইসাহ আমরা কেয়ামতের আলামতগুলোর উপর ইমান রাখি তারপর তিনি কেয়ামতের আলামতের কয়েকটি নমুনা উল্লেখ করেছেন তিনি বলেছেন মিন খুরুজাল দাজ্জাল বের হওয়ার বিষয়ে আল্লাহ সালাতাম আকাশ থেকে নাজির হওয়া অনুরূপ ভাবে আমরা ইমান রাখি যে সূর্য একসময় পশ্চিম দিক থেকে উদিত হবে মদ ইহা এবং জমিন থেকে একটি প্রাণী বের হবে তার সুনির্দিষ্ট স্থান থেকে এবং তার কর্মকান্ডের উপর আমরা ইমান রাখি যে সে কি করবে এখানে আমাদের ইমাম বেশ কয়েকটি আলামত উল্লেখ করেছেন এই সবগুলি হচ্ছে বড় আলামত হিসেবে আমরা বলে থাকি আলামতুল কুবরা দর্শক গত পর্বে আমরা শুরু করেছিলাম যে বড় আলামতগুলোর মধ্যে প্রথম আলামত হচ্ছে ইমাম মাহদির আগমন ইমাম মাহদির আগমন মাহদি অর্থ হচ্ছে যিনি হেদায়তের দিশা হেদায়তদের দিশা দিবেন বা পথ দেখাবেন যিনি মানুষকে বিপদের সময় দেখিয়ে দেবেন কোনটা তার জন্য করণীয় এটাই তিনি হচ্ছেন মাহাদি হদায়ত কাজ যিনি করেন তিনি মাহাদি এই মাহাদি নিয়ে একটা ধূম্রজাল আছে বেশ কিছু মানুষের মধ্যে প্রত্যেক সম্প্রদায় তার মধ্যে একজন মাহাদি দাবি করে থাকেন সিয়ারা মনে করে যে তাদের মধ্যে আহ মাহাদি আসছে তারা মনে করে থাকে যে বারো ইমামের সর্বশেষ ইমাম তিনি হচ্ছেন মাহাদি আসলে মোহাম্মদ ইবিন হাসানুল আসকেরি নামে কোনো ব্যক্তির অস্তিত্ব ছিল না কারণ মোহাম্মদ হাসান হয় হাসান আসকারির ছেলে ছিল মোহাম্মদ আসলে এমন ব্যক্তি আসেনি কারণ হচ্ছে হাসান যখন আহ মারা যায় তখন তিনি ছোট অবস্থায় মারা গিয়েছিলেন সে তখন বিয়ে করেনি আর যিনি বিয়ে করেন তার সন্তান হওয়ার প্রশ্নই আসে না तक जेहत बारोइ विश्वास बारो जन बनिए कारण हम हादी असर सुल्लासलम यू मत त्य हाजीज थ सम्मान ही था मत मध्य बारो जन खलीफा हो কিন্তু এখানে ইমাম বলেনি তিনি খলিফা বলেছেন এবং দেখা গেছে যে এই খলিফার এই বারোজন খলিফা যদি আমরা প্রথম থেকে গণি তাহলে আমরা দেখতে পাব প্রথম থেকে গুনতে পারি বারোজন চার খলিফা খলিফার চারজন আকর অমর ওসমান আলী তারপর হাসান मालिक वाली वाली सुलजिद हिसम उमर उद् अब्दुल अजीज इधर शेष हो जाए शेष विशेषकर मारवान धरा ना तो शेष हो जाए তারপরেও আমরা অমরুল আবদুল্লাহ আদি পর্যন্ত ধরতে পারি যে বারো জনের মধ্যে খেলাফত যতদিন ছিল ততদিন পর্যন্ত ইসলাম আজিজ ছিল সম্মানিত ছিল এর ফলে উম্মতে মুসলিমের মধ্যে ভাঙ্গন তৈরি এটা বলা উদ্দেশ্য কিন্তু সিয়ারা এটা গ্রহণ না করে তারা ইহা দৃষ্টির ভিন্ন ব্যাখ্যা করে তারা মনে করে যে হচ্ছে খেলাফতকে ইমামত হিসেবে রূপদান করে তারা খেলাফত ভিন্ন জিনিস হওয়া ইমাম তো আলম হইতে পারে যে কোনো মানুষ তিনি দিনের ইমাম হইতে পারেন কিন্তু খেলাফত হচ্ছে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন এবং সমস্ত উম্মত মুসলিম দায়ভার তার কাঁদে প্রদান করা হয় তিনি হচ্ছিলেন খলিফা খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন তারা প্রথম যারা বারাজন ছিলেন তাদের সময় ইসলাম অত্যন্ত সম্মানিত ছিল তারপরে ধীরে ধীরে ইসলামের বিভিন্ন অবস্থা কখনো উত্থান পতনে ছিল কখনো ভালো অবস্থা কখনো খারাপ অবস্থায় ছিল কিন্তু প্রথম বারাজন অবস্থার সময়ে ইসলামের অবস্থা ভালো হয়েছিল যদিও কখনও শেষে দিক কোথাও কোথাও মারামারি হানানি হয়েছিল কিন্তু ইসলামের কোনো কমতি হয়নি সব জায়গায় ইসলাম প্রচার প্রসার লাভ করেছে বিশেষ করে সুাইমান আব্দুল মালিকের পরে আব্দুলা হন সে বারোতম খলিফা তার সময় পর্যন্ত ইসলাম অত্যন্ত সম্মান দিতেছিলেন এরপরে ধীরে ধীরে ইসলামের অবস্থা অবনতি লাভ করতে থাকে আর সুলা শেহাদিস এ হাদিস্টির ব্যাখ্যা এটাই যে বারোজন খলিফা যতদিন পর্যন্ত কোরাইদি থেকে আসবে ততদিন পর্যন্ত তাদের ইসলামের অবস্থা ভালো থাকবে কিন্তু শিয়ারা এটার অপব্যাখ্যা করে এহা দৃষ্টি তারা মনে করে যে প্রথম খলিফা আলী তারপরে হাসান তারপর হুসাইন তারপরে তারা এদের বংশধর হোসাইনের বংশের ভিতরে নিয়ে আসে অথচ কোন যে খেলাফত আলীর বংশের মধ্যে বা হবে এমন কোনো কথা হাদিসে হাদিস্লাম কখনো বলেননি বা কোরআনে কারিম এর প্রতি কোন ইঙ্গিত নেই এই পুরো তথ্যটাই ভুল কিন্তু আল্লাহ তালা এই ভুলকে একটা ভুলে প্রমাণ করে দেখিয়েছেন সেটা হচ্ছে তারা বারোজন খলিফার কথা বলে যে তাদের আলীর বংশধর মধ্যে কিন্তু বারোজন হয় না বারোজন হয় না হাসান আজকারী তম তাদের ইমাম मारा जाप्रप्त वयस्किले सन्तान ही मारा जाने की दास गोपने गोपन पाली गुहार भर लुक पहाड़ गुहारे से जीवित आनी बेर है नाजन तक मुहम्मद हासान आज के बारह नम्बर लिखे लेख आज आज जेल्लाह खुरु जाओ आल्ला बेर देख অর্থাৎ তারা মনে করে যে রেতবা পাহাড়ে সামর রাতে রেতবা পাহাড়ে পা লুকিয়ে আসে এই তারা দেখা যায় ওখানে বাহন নিয়ে বসে থাকে সারাক্ষণ যে এই বাহনে করে আমাদের ইমাম আসবে আসে এই বাহনে করে আসতে হবে না পাইলে কাউকে আকার নিতে হবে এইজন্য তারা সেখানে বসে ডাকতে থাকে অখরোজিয়া মাউলা আনাখরোজিয়া মাউলানা করে কান্নাকাটি করতে থাকে অথচ এই পুরো জিনিসটাই হাস্যকর কোনো দিনেই সেখান থেকে কিছু বের হবে না পাথরের ভিতরে কী যেন ঢুকবেন পাহাড়ের ভিতরে তিনি কী যেন ঢুকবেন ইমাম পাহাড়ে কেন যাবেন কি যেন পাহাড়ের ভিতরে তিনি পালাতে যাবেন তার তো পালানোর কোনো কারণ নেই কিন্তু তিনি পালাইয় আসেন তিনি তারা মনে করছে এই এতশো বছর ধরে শত শত বছর ধরে জীবিত আছে এবং তিনি পাহাড়ের ভিতরে লুকিয়ে আসে এই যে মিথ্যা কথা তাদের এটা প্রমাণ হয়ে যে এটা এর সাথে কোনো মাহাদির কোন সম্পর্ক নেই কিন্তু তারা মনে করছে এ বারোতম যিনি তাদের মতে যদিও তার অস্তিত্ব কোথাও নেই তিনি তারা মনে করেন তিনি হচ্ছেন মাহাদি এবং তিনি এখনো জীবিত এবং তিনি শেষ শেষ সময় আসবেন এ ছিল এক ধরনের মাহাদি সিয়াদের অনুরূপ আরেক ধরনের মাহাদি যারা আরেক গোষ্ঠী আমাদের এখানে মাহাদি আছে এই জন্য সেখানে মাহাদি ফের কাতুল একটা বেরো হলো যারা আজাদি আন্দোলন করেছে এবং একজন একজন নিজেকে দাবি করেছে এইভাবে বিভিন্ন জায়গায় কিছুদিন পরপরে শোনা যায় অমুক মাহাদি এসেছে অমুক মাহাদি 20-30 बस आगे।, आगे देखा गया क्यों क्यों बीस त्रि बस्या कबाज शरिफे दखल अब्दुल्लाजो हिमान गोष्ठी जरा खारिजी তারা মনে করলো যে তাদের মধ্যে মাহাদি চলে আসছে এরকম একজনের নাম পাওয়া গেল মহাম্মদ ইবনে আবদুল্লাহ আল কাহতানি তখন তারা মনে করলো এই বুঝি সেই মাহাদি এবং তার পক্ষে প্রচার অভিযান চালালো এবং তারা কাবা সাহেব দখল করলো সেখানে হত্যা করলো হাজিদেরকে এবং সেখানে মানুষকে তোয়াফ করতে বাধা দিল এবং মনে করল এখানে এসে এ বুঝি মাহাদির ঘোষণা দিবে কিন্তু আল্লাহ তালা তাদের এই তাদের এই ভুলকে ভেঙে দিলেন যেটা এটা আসলে সত্য নয় এই জন্য সেখানে কোনো তাদের কোনো অস্তিত্ব ছিল না এবং শেষ পর্যন্ত তারা সেখানে তাদের সেখানে পরাজিত হয় এবং মুসলিম এক ফেতনা থেকে মুক্তি লাভ করে এভাবে যুগে যুগে বিভিন্ন জায়গাতে কেউ হঠাৎ করে দেখবে দেখবেন যে মাহাদি দাবি করে বসেছে এর এই পর্যন্ত অনেকেই মাহাদি দাবি করে আসলে এই একটি ধূম্র সৃষ্টি করেছে মাহাদি নিয়ে ঘটনা হচ্ছে আল্লাহ তালা তার রসুলকে জানিয়েছেন যে তার বংশ থেকে রসুল্লাহ বংশ থেকে একজন हेदायतकारी लोक बैठे जो मुस्लिम क्रांतिकाल समय तक सठीक पथे आल्ला सठीक पथे पर करार्जन और तरह समय आल्ला तलाक अनेकामत बस किस आलामत समय संघित होने मानसा गत पर्व से किसान आलोकपात कर এ পর্বে আমরা শুরু করতে ইমাম ইবনে কাশির রহমতুল্লাহ আলী যে কথাটি বলেছেন সেটা সবচেয়ে সুন্দর তিনি বলেছেন যে আব্দুল্লা আল মাহাদি তিনি হবেন এবং তার সময়ে ফল ফলাদি বেশি হবে এবং খ্যাতের ফসল বেশি হবে সম্পদ এমন পরিপূর্ণ থাকবে এবং তার ক্ষমতা অপ্রতিদ্বন্দ্বিতা অপ্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা থাকবে অপ্রতিরোধ ক্ষমতা থাকবে এবং দিন সুপ্রতিষ্ঠিত থাকবে শত্রুরা শত্রুরা অধীন থাকবে শত্রুরা বাড়াবাড়ি করতে পারবে না এবং তার কল্যাণে দুনিয়া ভরে যাবে তার নাম সম্পর্কে যেটা আমরা আলোচনা করেছিলাম একটু আগেও যে নাম হবে মোহাম্মদ নামে এবং তার পিতার পিতার নামও মিলবে অর্থাৎ তার নাম হবে হয় মোহাম্মদ আহমেদ এই নাম মিলবে এবং পিতার নাম হবে আবদুল্লাহ পিতার নামে হবে তিনি হবেন ফাতেমা রাজিউল্লা আনহার বংশধত থেকে ফাতেমা রাজিউল্লা বংশ থেকে এটা হচ্ছে মত। তারপরে এবং তিনি ফাতেমার বড় সন্তান ফাতেমা রাধিয়াল আনহার বড় সন্তান হাসান ইবনে আলী রাদি আনহুর বংশ থেকে হবেন হোসাইনের বংশ থেকে বংশদের থেকে নয় যেটা শিয়ারা বলে থাকে এখানে আরেকটা জিনিস আলোচনার বিষয়টা হচ্ছে কিছুদিন আগেও ইংরেজ আমলে কাদিয়ানি নবতের দাবি করেছে এবং সে শেষ পর্যন্ত বলেছে সেই মাহাদি এবং সে আবার বলতো সেই ঈশা এভাবে সে বিভিন্ন রকমের রঙ পাল্টাত রং পাল্টাত একবার এক বলে মাহাদি একবার বলে ঈশা একবার বলে সেই হচ্ছে নবী এই জাতীয় জিনিসগুলো সে বদলাত এজন্য সে বলতো যে আমার নাম গোলাম আহমেদ আহমদ তো মিলে গেছে কিন্তু সমস্যা হচ্ছে তার বাভের নাম মিলে না আরেকটি সমস্যা হচ্ছে সে তো গোলাম আহমদ আহমদের সেবক সে তো আহমদ না তো সুতরাং তার নামটি ঠিক হয়নি এই জন্য আলমরা তার সাথে মনা করেছে এবং তার মিথ্যুক সেটা আলমরা প্রমাণ করতে সচেষ্ট হয়েছে এটাও এটাও ঠিক ওই রকম যে যুগে যুগে আল্লাহ তালা প্রমাণ করে দিবেন যে যদি যে মিথ্যুকগুলো মিথ্যুকগুলো যারাই মিথ্যা দাবি করবে তাদেরকে আল্লাহ তালা প্রকাশ করে দেবেন তাদের মিথ্যাকে কারণ আল্লাহ তালা তার দিনকে পরিপূর্ণ করবেন এবং শেষ জমানায় ইমাম মাহাদিকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করবেন যাতে করে এই উম্মদকে বিভিন্ন অবস্থা থেকে সেখান থেকে উত্তরণের জন্য তিনি পথের দিশা দেখাতে পারেন ইমা ইবিন কাসির রহমতুল্লাহ এই জন্য বলেন তিনি হচ্ছেন মহম্মদ ইবিন আবদুল্লাহ আল আল ওই আল ফাতিমি আল তিনি তার ইয়া বলেছেন অর্থাৎ মোহাম্মদ হবে তার নাম বাবার আবদুল্লা তিনি আলীর বংশধর থেকে হবেন ফাতেমার সন্তানদের হবেন এবং হাসান তার বিভিন্ন গুনাগুনের মধ্যে আসছেভা তার চেহারা প্রকাশে থাকবে তার বিশেষ করে তার কপালের যে অংশটুকু যেটা সব প্রকাশ থাকবে কোন কম এখান থেকে চুল একটু কম থাকবে কপালটা খুব বড় হবে আকনাল আনফ আকনাল আনফ হওয়া এবং তার তারা যেটা সৌন্দর্যের জন্য বলে থাকে এই আকনাল আনফ হবে অর্থাৎ তার নাকে বড় হবে নাক এবং একটি ভাঁজ পড়বে নাকের মাঝখানে তার বের হওয়ার জায়গা সম্পর্কে হাদিসে এসেছে কোনো জুহুর আলমাহাদি মিনকে বা লিল মাসরেখে হাদিসে আসছে যে তার মাসরেখ থেকে ইমাম মাহাদি বের হবেন মাসের পূর্ব দিক থেকে অর্থাৎ পূর্ব দিক থেকে বেরো অর্থ এই নয় যে আমাদের দেশ অর্থাৎ পূর্বাঞ্চলে একেবারে দেশের বাইরে থেকে হতে হবে এরকম নয় আরব দেশ থেকে বাইরে কিন্তু তিনি আরবি হবেন এটাই বিশুদ্ধ যেহেতু তিনি হাসান হাসানের বংশধর আরবি হওয়ার কারণে তিনি পূর্ব দিক থেকে বেরোবেন অর্থাৎ হচ্ছে মদিনা থেকে পূর্ব দিক থেকে যে সমস্ত দেশগুলো আছে সেগুলো থেকে তিনি আসবেন এবং কাবার কাছে তার বায়াত হবে সেটাই প্রমাণ করছে কাছে তিনজন তিন যুদ্ধ করবে পরস্পর হামলা মামলা করবে পরস্পর পরস্পরকে আক্রমণ করবে কুল্লু বিভিন্ন খলিফা প্রত্যেক খলিফার সন্তান অর্থাৎ এক খলিফার তিন সন্তান সেখানে হানাহানি মারামারতে লিপতে হবে এবং তারা কাবার কাবা যে সমস্ত সম্পদ আসে গুলি জন্য ব্যস্ত হয়ে পড়বে সুমা লাইয় এই সম্পদ কারো কাছে যাবে না অর্থাৎ এটা তারা কেউ খলিফা খেলা খলিফা হিসাবে সুপ্রতিষ্ঠিত লাভ করবে না সুমা তত্তালয়াত সুদ মিন খাব সুদ মিন খেবল মাসিক পূর্ব দিক থেকে তখন কালো পতাকা নিয়ে মানুষ আসবে এখানে অনেকে কালো পতাকার এই সিস্টেম ধরে অনেকে নিজেরা কালো পতাকা বানিয়ে নিচ্ছে এবং সেটাকে মাহাদির মাহাদি বলে দাবি করছে এটাও আরেক এক ভ্রান্তি বিশেষ করে কিছুদিন আগে দেখা গেছে যে কিছু লোক যারা ইরাকে তারা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার সব দুঃস্বপ্ন দেখেছে এবং কিছু মানুষ ভুল করে সেটার পিছনে চলেছে কিছু যুবকদেরকে ধ্বংস করেছে এরা কালো কালো পতাকা নিয়ে বের হয়েছে না কালো পতাকা এইভাবে বানিয়ে নিতে বের হয় নাই বরং যারা ই মাহাদির অনুসরণ করবে মাহাদের পিস তারা গড়নাশক সেটা করবে তাদের কাগজ কাপড় থাকবে কালো তাদের পতাকা থাকবে কালো এবং তারা অকুর বা সম্মানের সাথে সেটা করবে এটা এই জন্য নয় যে তারা বানিয়ে নেবে এবং তারা এখানে লাইল মাহুর রসুলা লেখবে এবং এটা নিয়ে বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী কর্মকান্ড করবে এটা কিন্তু এখানে উদ্দেশ্য নয় এই বলা হচ্ছে যে তারা দিক থেকে তাদের সেই ঝান্ডা উঠবে ফাইয় তুল কুম তারপর সেখানে যারা আগে কোনো বাড়ু বলে যদি তোমরা তাকে দেখো তাহলে তার হাতে বায়াত করো যদিও বরফ রুফর দিয়ে হামাগুড়ি দিয়ে হলো খালি कारण आल्ला पक्ष आल्ला जाठार जन आल्ला तला प्रतनिधि हिसाब से पाठ प्रति प्रति नाम हो महदी महदी एट हादी भाष्य हदीस टी इमाम करें ইবাস রহমতুল্লাহ আলী বলেন হাদিসটি সনদ শুদ্ধ এবং শক্তিশালী শেখুল আলবাইন রহমতুল্লাহ আলী এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে ফাই ইন্ খালিফাত মাহাদী এই অংশটুকু অতিরিক্ত এটা বিশুদ্ধ নয় কারণ আল্লাহ তালার কোন খলিফা হয় না সেই হিসেবে কারণ আল্লাহ তিনি হাইম কাই জীবিত সর্বসত্ত্বার ধারক তিনি তাঁর কোন খলিফা হয় যিনি মারা যায় তার প্রতিনিধি তার বিপরীতে যিনি আসে অর্থাৎ একজনের চলে যাওয়ার পরে তার স্থলাভিষিক্ত যিনি হয় আল্লাহস্থলাভেসিত কেউ নেই কিন্তু আসলে এর ভিন্ন একটি অর্থ হতে পারে খলিফা শব্দ আরেকটি অর্থ হচ্ছে যিনি আল্লাহ তালার বিধান প্রবর্তনের জন্য আল্লাহ তালার কথা বাস্তবায়নের জন্য আল্লাহ ব্যয় করেন তারাই খলিফা এই অর্থেই কিন্তু আমাদের আমাদের যারা আউবাকর অমর উসমান রাজীল তাদেরকে আমরা খলিফা তো খলিফা বলে থাকি কারণ তারা আল্লাহ দিন বাস্তবায়নের জন্য আল্লাহদ্দিন বাস্তবায়নের জন্য তারা তাদের সামষ্টিক সমস্ত যত রকমের প্রচেষ্টা ছিল সব তারা ব্যয় করেছেন এবং সেই জন্য তারা খালিফা এখানে খালিফা তুল্লাহ এই অর্থে ব্যবহার করা যাবে এটা এক অর্থ কিন্তু সনদিক থেকে অংশ দুর্বল যদি হয় সেটা আমরা শক্তিশালী করব না বরং আমরা এটাই বলব যে রসুল্লাহ সাল্লাসলাম বলেছেন যদি তাকে দেখো তোমরা তার হাতে ব্যয়াত করবো যদিও তোমরা বরফের ফর দিয়ে আসো বরফ দিয়ে জন্য বলা হলো যে সাধারণত মানুষ বরফের ফর চলা খুব কঠিন মানুষ অনেক সময় সেখানে চোরা বালিতে বা বরফের ভিতরে ডুবে যেতে পারে তারপরেও যেন কষ্ট করে যেন আসে দূর থেকে তার রুসল্লাহাম সেই তাদেরকে উৎসাহ দিয়েছেন উদ্গিব করেছেন কিন্তু এর অর্থ এই নয় যে তাকে খুঁজে বেড়াতে হবে अने देखा जा खीफा महदी गल्प करते महदी बी जीवित आव खाद के एक जा महिला देखेबाँद के दूध खाना अर्थ हि महदी ए दुनिया दुनियाते जीवित आ पद देखा जतियों व्याख्या जरा कर सठीक भित्तर पर निर्भरशील नये होते नाओ होते धारणा कर বড়গুনা un আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন যে ও আন্তা কুলু আল্লাহ আল্লাহ ভালো জানেন এমন হতে পারে যে আপনি যেটা মনে করছেন এটা শুদ্ধ নয় কিন্তু এই ধারণার কারণে আপনার গুনা হবে কোরআন করিমা আল্লাহ তালা বলেছেন ও ইন্না জন্না লাইগ্নি ইমিনাল হক কে নিঃসন্দেহে এই জাতীয় ধারণা এটা আল্লাহ হক হকের সামান্যতম কাছে লাগে অর্থাৎ ধারণা করলে সেটা কখনো হকের দিকে নিয়ে যায় না এই জন্য আমরা বলবো যখনই আহ মাহাদির কথা আমরা শুনবো তো আমরা তখন বায়াত ইয়াদ করবো কিন্তু এর আগ পর্যন্ত মাহাদিকে খুঁজে বেড়ানো তিনি কোথায় আছেন বা তিনি বের হয়ে গেছেন তা দুই বছর পরে বের হবেন বা চার বছর পরে বের হবেন এই জাতীয় ধারণা করে কথা বলা যায় নেই কারণ এই জাতীয় কোনো ইঙ্গিত মাহমুদ রসল্লা সাল্লাই দেননি তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে খলিফার হবে সেখানে একটা খেলাফত থাকবে তাহলে বোঝা গেলে এখন সেই খেলাফত আসেনি এবং তিনি যেটা বলেছেন যে সেখানেরা যুদ্ধ হবে এবং তিনি কাবার সম্পদ নিয়ে টানা হেসরা হবে এবং সেখানে কোনো তারা খলিফার সন্তানরা সেটা পাবে না বরং আল্লাহ তালার পক্ষ থেকে তখন মাহাদি আসবে এবং পূর্ব দিক থেকে তার সহযোগীরা আসবে তারা তার পক্ষে থাকবে এবং তারা তার পক্ষে যুদ্ধ করবে এটা বলেছেন এই জাতীয় পরিবেশ এখনো তৈরি হয়নি সেই জন্য মাহাদি নিয়ে বাড়াবাড়ি না করে মাহাদি আসলে আমরা ইমান রাখি যে বাহাদি আসবে আমরা ইমান রাখি যে মাহাদী আসলে যদি আমাদের সামর্থ্য থাকে জীবিত থাকি আমরা তার তাকে সত্য মেনে নেব এবং তার করব কিন্তু এর এটা নয় যে মাহাদি এসে গেছে বা মাহাদির খুঁজে বের করতে হবে মাহাদি কোথায় আছে বা মাহাদি আসা পর্যন্ত আমরা দিন প্রতিষ্ঠা থেকে বের থাকতে হবে যে মাহাদির অপেক্ষা থাকি তিনি আসলে আমরা এরপরে দিন প্রতিষ্ঠা করব। এই জাতীয় ধারণাগুলো সিএদের থেকে আসছে মুসলিম কখনো এটা করতে পারে মুসলিমের কাজ হচ্ছে জীবনের मुस्लिम जीवन शेष मुहूर्त क्या दिन प्रतिष्ठा के हक दावा दी मान मुझे जेहदी पता उडीन से जेहद कर महदी अपेक्षा कर जेहद करा जायारा करके सवार उचित जिस भलोकर महदी क्यों धोखा दीते ना पड़े और महदी आशा महदी आशा আমরা সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে তাকে খুঁজে বেড়াতে হবে এই জিনিসগুলো এই জিনিসগুলোতে আমাদের দূরে থাকতে হবে তাহলে বোঝা গেল যে মাহাদি আসবে এবং তিনি যখন আসবেন তখন সেখানে সন্তানদের মধ্যে কোন খরিফ আর সন্তানদের মধ্যে যুদ্ধ চলবে এবং সেটা হবে পৃথিবীর শেষ শেষ সময়ে তখন মাহাদি যখন বের হবে তখন পূর্ব দিক থেকে তিনি বের হবেন অর্থাৎ হচ্ছে মদিনার পূর্ব দিক থেকে কিন্তু কোন রকমের ইরাকের সামুররা বা ইরাকের কোন পাহাড় থেকে বের হবে পাহাড় থেকে বের হবে এই জাহেলরা মনে করে এমন কিছু বিশ্বাস করা যাবে না তারা যা বলছে তা আসলেই হাস্যকর জিনিস যা কোনোদিন করতে পারবে যে পাহাড়ের ভিতরে মানুষ ঢুকেছে বা বের পারে বা জাতীয় কোনো কিছু ঘটে এটা হলো বিশুদ্ধ কথা সময় দর্শকবিদ ইনশা আমরা নিয়ে পরবর্তী পর্যায়ে আরো বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আল্লাহ মন্দিরকে সস্ত রাখুন আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামাইকুম বরহম আবরকাত